السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والعم بعد أعوذ بالله إلى الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ربكم الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يضشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بعمره على له الخلق والأمر تبارك الله رب العالمين آخراتي الله رب العالمين أنا قولي منزل ركتين تاربرتم منزل هو جي قبر প্রতিটি মানুষের তিনটি প্রশ্ন হবে উত্তর যারা দিতে পারবে তারা পাশ করবে আর যারা ফেল করবে যারা উত্তর দিতে পারবে না তারা ফেল করবে নিঃসন্দেহে এই তিনটি প্রশ্ন কি হবে আমরা সবাই জানি প্রশ্নপত্র ফাঁস এই দুনিয়ার বোর্ডের পরীক্ষা প্রশ্নপত্র কি থাকে গবন থাকে ফাঁস হয়ে গেলে আবার ক্যান্সেল করা হয় নতুন করে প্রশ্নপত্র বাড়ানো হয় আলামিন বান্দার বান্দারপট্টি দয়া করে প্রশ্নগুলি কি করেছেন আউট করে দিয়েছেন প্রশ্ন আউট হয়েছে বটে কিন্তু উত্তর শিখেছি আমরা জেনেছি জিজ্ঞেস করলে মৃত্যুর পরে তো পরের কথা এখন জিজ্ঞেস করলে সঠিক উত্তর দিতে পারব এই প্রশ্ন তিনটি উত্তর জানার জন্যে আমি কি লেখাপড়া করেছি জিজ্ঞাসাবাদ করেছি অধ্যয়ন করেছি সময় দিয়েছি প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার পরে কোনো ছাত্র যদি ফেল করে কি বলবেন তাকে আপনারা গভর্ড বলবেন আহাম্মক বলবেন ব্যয়াক্কল বলবেন বলবেন না আর প্রশ্ন পাত্র ফাঁস হয়ে গেছে এরপরও তুমি ফেল এরপরও তুমি থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন বা কোন গ্রেড এখন বি সি ইত্যাদি তুমি এখনো গোল্ডেন ফাইভ পাও নাই আমার মনে হয় এই পৃথিবীর ছাত্র ছাত্রী প্রশ্নপত্র আউট হয়ে যাওয়ার পরে ফাঁস হয়ে যাওয়ার পরে ফেল করলে তাকে কেউ স্বাগতম জানাবে তাকে কেউ শুভেচ্ছা দিবে তার জন্যে মিষ্টি আর দই নিয়ে যাবে মনে হয় না তাহলে আখেরাতে মিষ্টি খাওয়া যাবে কবরে প্রশ্ন করা হবে মার রব্বোকা তোমার রবকে প্রশ্ন অনেক ছোট মা দিই তোমার দিন কি মান্না বিকা তোমার নবীকে প্রশ্ন তিনটা আমার মনে হয় আরেকবার রিপিট করলে যে কেউ বলতে পারবেন মার রব্বোকা মা দিই নৌকা মান্না উত্তর অনেক সহজ রব্বি আল লা ربي الله ديني الإسلام نبي محمد صلى الله عليه وسلم محمد نبي محمد من ربك ربي الله ما دينك ديني الإسلام من نبيك نبي محمد صلى الله عليه وسلم أما منه يبسنا تنتيبون إير اتطرد مخستقر كبير شعور যে কোনো তিন বছরের বাচ্চা আড়াই বছরের বাচ্চা মুহস্ত করতে পারবে মুসলমানও পারবে কাফেরও পারবে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যে কেউ পারবে যে কেউ এই প্রশ্ন তিনটা মুখস্থ করে নিতে এবং উত্তর মুহস্থ বা লিখতে পারবে তবে আখেরাতে সহজ না আখেরাতে আপনার এই প্রশ্ন তিনটা কেউ যদি জন্মের পর থেকে নিয়ে খাওয়া দাওয়া এবং অতি যা এই সময়টুক বাদ দিয়ে শুধু যোগতেই থাকে মার রব্বা রব্বি আল্লাহ মাদিন মিউকা নবী মোহাম্মদ শুধু এই কাজ আর কোন কাজ না করে উত্তরা দিতে পারবে না আসবে না যদি সঠিকভাবে এই রবের পরিচয় না জেনে থাকে এবং সেই রবের হাত পূর্ণ না করে থাকে দিন না জেনে থাকে এবং দিনের কার্যক্রম বাস্তবায়ন না করে থাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবীকে না জানে এবং জানার পরে আমল না করে তাকে যেভাবে মানা দরকার এইভাবে না মানে তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই তিনটি প্রশ্ন যদি কেউ বারবার পুনরাবৃত্তি করতে থাকে মুখস্থ করে নাই কেউ যদি বলে যে আমি 10 সেকেন্ডে এই প্রশ্ন উত্তর দিব হয়তো করতে পারবে দ্রুত কিন্তু কবরই কিনতে এত সহজ না না জেনে না বুঝে নায়ের দাবি পূরণ করে কাউরি প্রশ্ন বুঝবি না বলবে হা হা লি আফসুস আমি জানি না আরবির হয়তো অনেক বড় পণ্ডিত হবে সাহিত্যিক হবে অনেক আরবি দিয়ে বই লিখেছে কিন্তু তার মুখ দিয়ে এই ছোট্ট তিনটা প্রশ্নের উত্তর মুখ দিয়ে হবে না যদি এই দুনিয়াতে তার প্রস্তুতি না নিয়ে যায় বাস্তবতার সঙ্গে যদি এই প্রশ্নের উত্তর মিল না থাকে रब बुका तुम रब के रब हर तीनटा जिनि अवश्य जरूरी रब मानी प्रतिपालक लालन पालनकारी तुम्हें क्या लालन पालन करमार रब के छबर मध्य तीनटा जिस अवश्य थकते है एक नम्बरे हल जे रब हार যে সৃষ্টি করতে পারবে না সে রবা কখনোই হতে পারে না এর মধ্যে তোমার সৃষ্টিকর্তা কে ছিল আল্লাহ মানতে মুখে না কাজে মসজিদে শুধু নাকি বাজারেও ব্যক্তিগত জীবনে পারিবারিক মানুষ নাই সমাজ মানুষ নেই রাষ্ট্রের মানুষ নেই অর্থনীতির মানুষ নাই রাজনীতির মানুষ নেই পাবে না সৃষ্টিকর্তা কে আল্লাহ रब हर जो अवश्य सृष्टिकर्ता महान आल्ला के मानते हैं मालिक मालिक केत किसु सब सब किस मालिक के आज के तो सब किस मालिक हो गई मालिकाना खनिकर एवं आज आपनारे कल का आएजुन कास्थायी केयारटेकार रिजिन मालिक के अल्लाह तीन नम्बरे तदबीर परिचालना सबकिचालक के मोहानबुल महावस्थापक के अल्लाह तेल मोहान अब्बुल आलमीन आल्लाह के रब के जी अपनी सृष्टिकता मे नीन आपनारालिक मे नीन आपनार जीवन जा ঘটছে ঘটবে ঘটে গেছে হবে সবকিছু কার পক্ষ থেকে হচ্ছে তিনিই পরিচালনা করতেছেন এই তিনটা জিনিস কি আপনি মেনে নিয়েছেন যদি মেনে নিয়ে থাকেন বাস্তবতাই কি তার সঙ্গে মিল আছে রবকে জানার জন্য। মহান রব্বলা আলামিনের সৃষ্টি যত মখলোক রয়েছে তার যত নিদর্শন রয়েছে তার শরীয়ত রয়েছে সবই কি রবকে জানার মাধ্যম আপনি যদি আল্লাহর নিদর্শন আসমান নিয়ে সূর্য নিয়ে চন্দ্র নিয়ে তারকা নিয়ে চিন্তা ভাবনা করেন এই সূর্য কে বানিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মাইক এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা আপনারা বসে আছেন চেয়ারে ঠিক না এই যে যা কিছু চলতেছে এটার পিছনে কেউ আছে না নাই এই সব কিছুর সৃষ্টি যারা করেছে তৈরি করেছে নিজে কি হাওয়া থেকে কিছু করতে পেরেছে আল্লাহর সৃষ্টিকে এটাকে মিলিয়ে আরটা কিছু বানিয়েছে এই সূর্য প্রতিদিন তারা নিয়মে উঠতেছে ডুবতেছে ঠিক না সবাইকে আলো আতাশ দিচ্ছে এই সূর্যের আলোতে গাছপালা নদী নালা পানি সাগর মানুষ যে পক্ষী পশু পাখি লতা পাতা সবাই উপকৃত হচ্ছে চাঁদের আলো সাগরের পানি নদীর পানি পুকুরের পানি আজ সূর্য কত বড় চন্দ্র কত বড় একটা গ্রহ কত বড় আসমান সাতব কত বড় জমিন কত বড় কে বানিয়েছে একবার কি চিন্তা করেন আসমানের দিকে দেখে এই আসমান বিনা খুঁটিতে দাঁড়িয়ে আছে আর এই একটা এর জন্য একটা খুঁটি লাগে কট্টুক ওজন কট্টুকু ওজন এটা হ্যাঁ এর জন্য একটা খুটি লাগে না হয়তো থাকে না তেমনি মহাকাশ এক একটা আকাশ ছাদগুলি পাঁচশো বছরের রাস্তা আপনার এই কয় থিকনেস কতটুকু আপনার ছাদ একে রাখার জন্য কতগুলা অল লাগে খুঁটি লাগে সূর্য কোনোদিন কি সময়ের দেরি করেছে কালকে জয়তে সূর্য এখানে উঠবে তার কি এক সেকেন্ড আগে পড়া হয় চন্দ্র উঠে আস্তে আস্তে আস্তে বড় হয় আবার ছোট হয় एकदम हारिए जा मानुष्य जीवन एरक छोटे बड़ा चौबने पदार्पण कर दिन अमसा शेष बतास चाल अक्सिजें देखे भावन आल्ला केव के जाना जमे आपके चोख दिए कान दिए हाथ दिए दिए अभी आनफर्सिक माफे अत्य देखे চোখ দুটো যদি পিছনে সেট করা থাকতো বারবার চেক করার জন্য পিছনে দেখি কষ্ট হতো সামনে নিচ্ছেন নাক যদি যদি পায়ের নিচে থাকত তাহলে যে মহান মহানব্বুল্লাহ আলামিন আপনাকে সৃষ্টি করলেন যিনি আপনার মালিক যিনি আপনার সব কিছুর পরিচালক সেই রাবের পরিচয় তার সৃষ্টি রাজি দিয়ে তার সমস্ত মখলুক দিয়ে সাগরে কত ধরনের পশু আর জীবজন্তু রয়েছে এই পৃথিবীতে কত কিছু আমাদের চোখে দেখি আর দেখি না ছয় দিন আসমান জমিন সৃষ্টি করেছেন এরপরে তিনি আর্সের উপরে উঠেছেন রাত আসে দিনকে ঝকঝকে দিন অন্ধকার করে যদি রাত্রে সারারাত্রিতে কত বাতি জ্বালে কত কারেন্ট বিল আসে দিনের বেলাও যদি বাতি জ্বালাতে হতো সূর্য না উঠত কত খরচ বাড়ত রাত্রেই বাতি জ্বালাতে পারি না আমরা দিনেও যদি বাতি জ্বালাতে হতো এক চন্দ্র কতর সারা পৃথিবীকে আলো দিয়ে দিচ্ছে তাহলে রাত দিনকে অন্ধকার করে দিচ্ছে অসমসমা সূর্য বানিয়েছেন তিনি চন্দ্র বানিয়েছেন রাজী বানিয়েছেন মোসা খরা প্রত্যেকে আল্লাহর নির্দেশে কি তারা তাদের কাজ করে যাচ্ছে কেউ কোনো কম বেশি করে না কম বেশি করে কে আমরা ইত বড় আসমান এত বড় জমিন সবাই তার নির্দেশ মানে সূর্যতার নির্দেশ মানে চন্দ্রতার নির্দেশ মানে নক্ষত্রতার নির্দেশ মানে নাফারমনি করি আমরা মানুষ জিনিস তারই নির্দেশ তবর আকাল্লাহ রব্বুল্লাহ আলমিন বিশ্বজাহানের প্রতিপালক তিনি মহিমান্বিত তাহলে সুরা আরফের এই চনম্বায়ত আল্লাহ রব আলমিন তার নিদর্শনের কথা বলছেন অমিনায়ত ইয়াল ওয়ান আল্লাহ নিদর্শনের মধ্যে রাত দিন সূর্য চন্দ্র তোমরা সূর্য চন্দ্র কে সেজা করো না সেজদা করো আল্লাহকে যিনি এইগুলিকে সৃষ্টি করেছেন মোট কথা ल्लाह रब्बुल आलमी सारा जा सबकि सृष्टिकरता आज मालिक आज परिचालक आन जदिना क्या चले दु जन हमें दु नियम चलत तीन जन हम तीन नियम चलत एक जन महान रबुल आलमीन या তিনি সৃষ্টি সৃষ্টিকর্তা সবাই তাকে মানল আমি মানি না সবাই তাকে চিনল আমি তাকে চিনি না সৃষ্টি সৃষ্টিরাজি নিয়ে গবেষণা করা চিন্তা ভাবনা করা এটা নিয়ে একটু কি করা আমাদেরকে ভাবা আল্লাহ রব্বুল আলমিন যেমন তার সৃষ্টি তার নিদর্শন নিয়ে ভাবলে আল্লাহকে আমরা পাই আলবাহাত ছাগলের একটা ছাগল ছিল একটা ছাগল ছাড়া মানুষ বানাতে পারে তাহলে অবশ্যই এই নাদিটা বলে দেয় এখানে একটা ছাগল ছিল তাহলে সব কিছুই আমাকে আপনাকে বলে দিচ্ছে না যে একজন সৃষ্টিকর্তা আমার আছে সবকিছুর তালে মহান রব্বুল্লাহ আলমিনের সৃষ্টির রাজি নিয়ে আমাকে যেমন চিন্তা ভাবনা করতে হবে তাহলে তার আমরা পরিচয় পাব তার নিদর্শন নিয়ে চিন্তাভাবনা করলে তার আমরা পরিচয় পাব এবং তার শরীয়ত নিয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যে আমাদের বিধিবিধান দিয়েছেন এই শরীয়ত নিয়ে যদি আমরা ভাবনা করি তাহলে জানব যেটা এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে না হয়তো একটা একটা সৈক থাকত দ্বন্দ্ব থাকত আজামরা আমরা যদি তিরিশ পারা কোরআন পড়ি তাই তিরিশ পারা কোরআন অনেক সময় লেখক লেখতে গিয়ে এক সময় না লেখেছে একজন হা লেগেছে ভুলেই যাই এই একটা একটার সঙ্গে তার রাসুল সাল্লাহ সাল্লাম যে শরিয়ত দিয়ে কোন একটা একটা সঙ্গে এই শরিয়তের মাঝে রয়েছে ইনসাফ যত প্রকার করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে যত প্রকার কল্যাণ নিষেধ করা হয়েছে যত হালাল খেতে বলা হয়েছে যত হারাম নিষেধ করা হয়েছে যত অশ্লীল নোংরা ব্যয়াপনা ক্ষতিকার অনিষ্টকর সবকিছু নিষেধ করা হয়েছে তারা আমরা যদি শরীয়তের দিনের যদি প্রতিটি নবী রসুল একটু নিয়ে এসেছেন তারা মানুষের কল্যাণের জন্য কল্যাণ প্রতিষ্ঠা করার জন্য তা হিটকে আয়ম করার জন্যে অকল্যাণ দূর করার জন্য শির দূরকার করার জন্য তাহলে আমরা যদি শরীয়ত নিয়ে চিন্তা ভাবনা করি তবু আল্লাহর পরিচয় পাই কে দিলেন কে এটা লিখলেন আজকে মানুষ উচিত আইন দেখেন না একদিক দিয়ে করলে আর একদিক দিয়ে দশটা ফাঁক ব্যয় হয় না হয় না একদিকে একজনকে হত্যা করতে হবে আরো দশ দিক থেকে লাইন বাড়ায় না এটা হত্যার যোগ্য না ইসলাম এমন আছে নাকি नियम पद्धति जेमन हवा दरकार इतक दिए निर्देश करबुल आलमीन के, ता के तारिचय जो कुरान पढ़ते कुरान ना पढ़े क्यों आल्लर परिचय जानते कुरान बुझते कुरान आल्ला शरियत रसुलर हादिस গভীরভাবে পড়তে হবে বুঝতে হবে এর মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যাবে আল্লাহর নিদর্শন এবং মুখলকাত রাজি নিয়ে আজ পৃথিবীতে গবেষকরা নতুন নতুন জগতের সন্ধান পাচ্ছে যেটা জানত না এক সময় কিভাবে মার পেটে সন্তান বড় হয় মানুষ জানত কোরআন কত আগে বলেছে আজকে গবেষণা করে তাই পেয়েছে এবং অনেক বাধ্য হয়েছে এই কথা বলতে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম জানিয়েছে অবশ্যই আল্লাহ কাছে নিয়ে আছে। কারণ মুহাম্মদের মতো একজন লেখাপড়া জানতেন না কোনো পাঠশালায় পড়েন নাই কোনো মেডিকেল সায়েন্স কোনো শুনেন নাই জানেন নাই সেই যুগে ছিলও না কিভাবে এই সমস্ত তথ্য এই কোরআনে তিনি নিয়ে আসলেন তাঁর দ্বারা তো অসম্ভব আর সাগরের মাঝে কত ধরনের প্রাণী পশু জীবজন্তুর আবিষ্কার হচ্ছে মানুষ জানতে পারছে এক সময় কোরআন বলে কোরআন তো আমাদেরকে জানিয়েছে সাগরের নিচে আগুন জ্বলবে কয় পানির নিচে আর আগুন জলে কেমনে গবেষকরা এটা কি করছে কয়টা অসম্ভব এখন দেখে না আগুন জলে কারণ আগে দেখার মতো শক্তি ছিল না তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন তার পরিচয় কোনো আনুল কেরিমে তার হাদিসে তাদের শরিয়তের ভিতরেও আমাদের আল্লাহর পরিচয় রয়েছে তার আপনি শরীয়তকে না পড়েন না বুঝেন আল্লাহর সৃষ্টি আল্লাহর মখলুক আল্লাহর নিদর্শন নিয়ে গবেষণা চিন্তাভাবনা না করেন ইব্রাহিম আলাহিস্লা তু আসালাম সূর্য দিয়ে আল্লাহ আছেন পরিচয় দিয়েছিল তার জাতিকে সূর্য উঠে ডুবে তাহলে ও আল্লাহ হতে পারে না চন্দ্র উঠে ডুবে আল্লাহ হতে পারে না নক্ষত্র উঠে এটা আল্লাহ হতে পারে না কারণ যিনি রব হবেন তার যদিও ক্ষয় হয় তাহলে অন্যের ক্ষয় কিভাবে সে রক্ষা করবে নিজেই যদি ক্ষয় হয় নিজেই যদি আসে আর যাই নিজেই যদি অস্তিত্ব নিজে টিকে রাখতে না পারে আরেকজনকে কিভাবে টিকাবে ফলাম্মা জন্নাহিলা কলা হ্যাঁ রব্বি ইব্রাহিম আল ইসলাতাম তার জাতিকে বললেন দেখো এটা তোমাদের রব তো ডুবে গেল চাঁদ ডুবে গেল সূর্য আরও বড় শেষ হয়ে গেল তাহলে মহান রব্বুলা আলামিনীর পরিচয় যদি এইভাবে আপনি সঠিকভাবে জানেন শুধু জেনেই শেষ না এরপরে তার হক আদা করেন তারই একমাত্র ইবাদত করেন এবাদ করতে হবে তারই তাকে ডাকতে হবে তারই কাছে চাইতে হবে তারই কাছে আশা করতে হবে তাকেই ভয় করতে হবে তারই প্রতি ভরসা করতে হবে তিনি একমাত্র আমার এবাদতের আমার কুরবানি আমার নজর নিয়াজ আমার ভালো মন্দির সব কিছু একমাত্র তার জন্য আমাকে করতে হবে আমার জীবন আমার মরণ ও করিনা সলামিন আমার জীবন বেঁচে থাকা কার জন্যে নাকি খাওয়া দাওয়া পান করা আনন্দ ফুর্তি করা না আমি বেঁচে থাকবো কার জন্যে আল্লাহর ইবাদত করার জন্য ও মামায়াতি আমার মৃত্যু আমি মরবো কার জন্য আল্লাহর জন্যে আল্লাহর দিনের জন্য আল্লাহর জন্যে দুনিয়ার জন্যে কোনো তাগতের জন্যে কোনো কুফুরিসের জন্য আল্লাহর জন্যে তৌহিদকে জন্যে আমি মারা যাবো আমার জীবন আমার মরণ আমার এবাদাত আমার কুরবানি জবাই সব আল্লাহর জন্য যিনি আসমান বানালেন ছাদ স্বরূপ জমিন বানালেন বিছানা স্বরূপ পানি বৃষ্টি বসিয়ে বৃষ্টি বর্ষণ করে উদ্ভিদ আর আমাদের প্রিয়জন যা কিছু এই মাটি থেকে গজালেন এবং সেটাকে আমাদের উপযুক্ত করলেন একই পানি দিয়ে কত ধরনের ফল হয় একটা তিতা একটা মিষ্টি কে বানাই। একই ফল তরমুজ দেখেন তো একটা কত মিষ্টি মিষ্টির জন্য খাওয়া যায় না আর একটা দেখেন পানি কে বানাই। একই পানি দেওয়া হয় ওই পানি থেকে ফল কারের জমিনে মিষ্টি কারের জমিনে কি তিতা অনেক সময় দেখেন না শশা তিতা হয় বানু মিঠাউটাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের সত্যি যদি আমরা তাকে নিয়ে চিন্তা ভাবনা করি এবং তার শরীয়ত পড়ি তাহলেই রবের পরিচয় সঠিক যেমন জানব এবং তখনই তার হাত আমার প্রতি তারই একমাত্র এবাদত তখন কেউ কোন পীরের দরগায় আর কোন খানকাতে। আর কোনো গডফাদারের কাছে আর কোনো বড় শক্তির কাছে আর কাউরি কাছে মাথা নত করবে না কারই প্রতি তাওকল করবে না কাউকে ভয় করবে না কাউরি কাউরই কাছে কোনো আশা আকাঙ্ক্ষা করবে না একমাত্র তার জীবনের সবকিছু কার সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে তখনই এইভাবে যদি আপনার জীবনে রাবের পরিচয় জানা মানা বিশ্বাস করা এবং তার জন্যে আপনার সব কিছুকে উৎসর্গ করে দিতে পারেন তখনই আপনার কবরের প্রশ্ন মার রব্বা রব্বি আল্লাহ আপনি কোরআন পড়তে পারেন না আপনি হাদিস জানেন না আপনি আল্লাহর পরিচয় নেয় পরিচয় সম্পর্কে একই বারে জিরোর একটু উপরে বা জিরোর নিচে বা জিরো তারপরে তার হক আপনি কিভাবে আদা করতে হয় কেমনি করতে হয় জানলেন না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মনরব্বা রব্বি আল্লাহ জপলে ওই কবরে আপনার মুখ দিয়ে উত্তর আসবে না তাহলে বন্ধুগণ প্রশ্নপর তো ফাঁস হয়ে গেছে কোশ্চিন্তা আউট হয়ে গেছে এরপরও যদি আমরা হা হা লাদ্রি বলি তাহলে এর চাইতে আর মূর্খ কে হতে পারে অজ্ঞ কে হতে পারে এর চাইতে নিজের ক্ষতিকারক আর কে হতে পারে यह सत्य कबर प्रथम प्रश्न मार रब उत्तर सठिक भावर मुख दिए बैरते चान बहुत अवश्य रब सठिक जिनेक आदा करते आपनार जीवन सबकिछ की आपना के उत्सग करते जिज्ञस में मा दिनोका तुम्हारे कि मानते तुम्हार सिलेबास খুব উত্তর সহজ ইসলাম আসবে কি মুখ দিয়ে না যদি আপনি ইসলামকে সঠিকভাবে না জানেন না বোঝেন না মানেন তাহলে আপনার মুখ দিয়ে ইসলাম এই একটা শব্দ আসলে কিন্তু পাস। মার রব্ব কার না বল শুধু বলে রব যথেষ্ট মা দিন ও ইসলাম টুক না আরবি জানলে যদি বলে রব ইসলাম ব্যাস এক मुख दिए आस पुजित नाबन ना मानबे जीवन ना कर दिन तीन टाइम इस इमान एहसान इतना ठीक ना दो सल्ला छाऊ एबाद हकदार नहीं सब बिल इलाक सत्य इलाके अल्लाह बाकी सब बिल्कुल संगे जीवन मिल आ आल्लाह के सत्य मुख दिए कहे वास्तवन कर मोहम्मद सालाम रसुलहम्मद साहम की सत्य रसुल मे आप जीवन आदर्श हिसाब ता ग्रहण करी शुलाम जथेष हा नाम कायम करते সাত বছর থেকে শুরু করে এই পর্যন্ত কি নামাজ মৃত্যু পর্যন্ত নামাজ ঠিক মতো হয়েছে নিজের নিজের পরিবারের ছেলে মেয়েদের যার যার আপনি দায়িত্বে আছেন জাকাত ফরজ হলে পাই টু পাই হিসাব করে বের করেছেন অনেকে জানি না জাকাত কি বুঝেই না জাকাত আবার কিছু দিতে হবে সিয়াম আপনার জীবনে ফরজ হওয়ার পর থেকে এনে এই পর্যন্ত সঠিকভাবে করেছেন হজ ফরজ হয়ে যাওয়ার পরে করেছেন নাকি আজকাল পরশু এইভাবেই চলে গেছে কত মানুষ হজ ফরজ হওয়ার পরও দুনিয়াতে গেছে খবর নেই এইভাবে প্রথম স্তর থেকে আপনাকে উপরে উঠে ইমানের স্তরে প্রবেশ করতে হবে প্রথম স্টেপ যদি আপনার জীবনে পরিপূর্ণ কায়েম করতে পারেন তাহলে হবে মুসলিম বাহ্যিকভাবে আপনি আল্লাহকে মানলেন তার দিন মানলেন এখনও অন্তরে ভিতরে পৌঁছে নাই এজন্য আরো ইমানের রুকুন কয়টা ছয়টা আল্লাহ প্রতি আসমানি কিতাব সহির প্রতি ইমানের প্রতি ইমান বাগ্যের ভালো মন্দির প্রতি ইমান আখেরার প্রতি আখেরাতের প্রতি ইমান এখালি আমন্তি অলিয়া আখরি কাদের খাইভাস পড়লি যথেষ্ট ইমান বলে আমার দেশে ব্যাস कैमनेंता है इमान बोलते बुझाई फिर इमान रसुलर इमान बोलते कई आखिर कैमने कैमने भाग्यर प्रति इमान चार्टा जिन लागे की चार्टा जिन बुझी जान दलिलसहनी जो इमान का इमान रोकणुली की जीवन की दिन मूल तीन जिस इ दिन मूल तीन जिस इसलम इमान एहसान इर पर ईमान अतिक्रम कर एहसान पहुंचभ एहसान मानने আল্লাহর ব্যাপারে এত গভীর ভালোবাসা এবং পরিচয় হবে যেন আপনি আল্লাহকে দেখছেন যেন আল্লাহকে দেখা বুঝেন এখন যদি আপনাদের বলি আপনাদের যদি এখন বলি এই পৃথিবীর অনেক বড় একজন মানুষ চোখ বন্ধ করেন তো তাকে দেখতে পান না কি দেখতে পাবেন না কিন্তু চোখ বন্ধ করেন তো আপনার মারে দেখতে পাচ্ছেন কিনা আপনার সন্তানের আপনার স্ত্রীর কারণ এটা ভালোবাসার ব্যাপার জানার ব্যাপার অনেক সময় যুদ্ধের ক্ষেত্রে ভাই মারা গেছে কেউ বলতে পারে না এটা কে তার কাপের মুশ্রিকরা নাক মুখ কেটে সব শেষ করছে বনে সে বলছে এটা আমার ভাই কোন একটা তার আলামত জানা ছিল যে এইটা দেখো দেখি আছে কিনা স্ত্রী স্বামীকে পরিচয় হতে নিতে পারবে শনাক্ত করতে পারবে তাহলে আপনি अल्लाह रब्बुल आराम के जान देखारुफी हुजूर हुजूर ना जरा जाग्रत अवस्था देखे जखी देखे आल्ला आसे शयतान भावे आल्लाह के पाए गे नमजबिल्ला कार्यक्रम विश्वास आकिदा सबक प्रमाण करी शान जा তা মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম করেন নাই তিনি কি আল্লাহকে দেখছেন এইভাবে ইবাদত করতে পারতেন অবশ্যই যেন দেখছেন অবশ্যই ইবাদত করতেন তিনি এহসানের তালেটা এটা আরো গভীরে আরো গভীরে পৌঁছে যাওয়া আল্লাহর ব্যাপারে বাহ্যিকভাবে আল্লাহর কাছে সালেন্ডার ভেতর থেকে আরো আপনার সমস্ত রেশা রক্ত মাংস আপনার শিরা উপসেরা সব কিছুই যেন আল্লাহর জন্য আপনি কি একেবারে নিজেকে বিলীন করে দেন কাকুতি মিনিত করে তখনই এসান আছে এমনটা না হলে অবশ্যই আল্লাহ আমাকে দেখছেন নামাজ যখন পড়ি মনে আসে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ অবশ্যই আমি এখন কি হিসাব করতেছি আর কি ভাবতেছি একামা হবে না হবে না তা নাজার চলছে কিনা অমুক কি হলো অমুকের কি হলো এই হলো তে হলো কত কিছু কত কিছু ভাবনা কত কিছু চিন্তা অনেকেই এখন কোনো উপায় নেই দেশে চলে যেতে হবে যে কি করব অনেক বড়ো বড়ো আশা ছিল বাড়িটা তো করা হলোই না অমুকটা তো হয় নাই এইটা তো হয় নাই এখন গিয়ে কি করব এই সমস্ত চিন্তা নামাজ দাঁড়িয়ে সার রাত্রি ধরে চিন্তা করতে করতে ঘুম নাই ফজরের আগে ঘুমাই গেল ফজর নামাজ নাই यक्ति कबरे जिज्ञेस करा मा दिन और कार बोलब इसलम असम्भवे कबर उत्तर दिन अल इसलमार दिन इसलम एटुक उत्तर जो दिन अनुशीलन करते जेम दिन के जानते एम मानते जाते जा बर्जन्यता बर्जन करते जगी करार येबासे जाते যা ছাড়ার তা ছাড়তে হবে তাহলেই আপনার মুখ দিয়ে আসবে দিনিয়াল ইসলাম আর নয় বলবে হা হা দি এ কি কম জানি না আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জপলেও যদি এই দিনকে না জেনে না বুঝে এর আমল না করে থাকে কখনোই মুখ দিয়ে উত্তর আসবে না তৃতীয় প্রশ্ন হবে তাহলে বন্ধুগণ আমরা প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। জানি সবাই আউট হয়ে গেছে এর এরপরেও ফেল করাটা বড় লজ্জার ব্যাপার হবে এই দুনিয়ায় ফেল করলে আমি আরও বলেছি আপনাদের আরেকবার পরীক্ষা দেওয়ার চান্স থাকে না থাকে না থাকে না পরীক্ষায় ফেল করে অপমান ঢাকার জন্যে কেউ পালায় যায় ঢাকায় কেউ চিটা কি বলেন কেউ মাও বাড়ি খালাবাড়ি কেউ হয়তো আত্মহত্যাও করে রাখবো না এই জীবন ফেল করা মুখ আর কাও কি দেখাবো না আখেরাতে কি আরেকবার পরীক্ষা দেওয়ার চান্স হবে মনকে নাকের কি দ্বিতীয়বার আসবে চল দেখি এখন আরেকবার জিজ্ঞেস করি পারে কিনা আরেকবার পরীক্ষা নেওয়া হবে না পালায় যেতে পারবেন লুকিয়ে যেতে পারবেন কোনো উপায় নেই এই দুনিয়ারও যত সুযোগ আছে পরীক্ষার হলে একটু ডানে বামে অনেক সময় টিচাররাও হেল্প করে না করে না কবরে কে করবে কোনো হেল্পও আছে কোনো নকল চলবে কোনো ঘোষ চলবে কোনো দাপট চলবে কিচ্ছু চলবে না একটা ছোট্ট তিনটা প্রশ্ন এর উত্তরও যদি আমরা এই দুনিয়াতে বুঝে এর দায়িত্ব এই প্রশ্নের উত্তর দুনিয়ায় দিতে হবে এই প্রশ্ন তিনটার উত্তর আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে তাহলেই আখেরাতে মুখে সহজে আসবে আরবে জানেন আর না জানেন অটোমেটিক আপনার আমলের সঙ্গে কার্যক্রমের সঙ্গে এর সম্পর্ক ভালো হলে ঠিকই আসবে না হলে বন্ধ হয়ে যাবে তাহলে বন্ধুগণ আপনাকে জিজ্ঞেস করা হবে মা দিনকা উত্তর দেওয়ার জন্যে আমরা এই ইসলামিক সেন্টার কি জন্যে এই উত্তর শেখাবের জন্য। এটাকে মানার জন্য। একটু সময় দিতে আমরা অনেক সময় কষ্ট লাগে রাজি না একদিন আসলে আরেকদিন আসি না অমুক্তা তমুকতা কত অজুহাত কত কিছু এই না ওই না কবরে কি দিবেন মনকে নাকেরকে কি বলবেন বলবেন আমার গরিব দেশের লোক ছিলাম সৌদি আরবে শাস আল্লাুল সুগুল সুগুল করেছিলাম পয়সা করি ছিল না ঘর বাড়ি হয় নাই ব্যতিগ্রস্ত ছিলাম কফিলের গিরগির কোম্পানির চাপ অমুক তমুক কোনো অজুহাত চলবে না চলবে চলবে বালসাহ আবদুল্লাহ বিন আবদুল্লাহ আজিজ এখন সুযোগ দিয়েছে যারা অবৈধ ছিল বৈধ হয়ে যাও। কবরে কি সুযোগ দেওয়া হবে নাকি যারা পারো না আরেকবার একটু চেষ্টা করো কোন সুযোগ আসবে না বন্ধু একটু যদি ভাবি আমরা কবরটাকে মৃত্যুটাকে প্রশ্ন তিনটা তাহলে একজন মানুষ আমি আপনাদের অনেক আগেবার বলেছিলাম সময় তিনটা প্রশ্ন নিজেকে করা দরকার প্রতিদিন বারবার এই প্রশ্ন তিনটা সামনে উঠাবেন কে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ কেন সৃষ্টি করেছেন তাঁর এ বাদ করার জন্যে তাঁর বাদ করার জন্য খাওয়া পড়া ইত্যাদি ইত্যাদি যত কিছু আসমান জমিন এই পৃথিবীর যত কিছু আপনার জন্য আল্লাহ কি করেছেন নিয়োগ দিয়েছেন সব কিছু ভোগ করে আল্লাহকে মানতে হবে এটাই হলো কাজ এরপরে তিন নম্বর প্রশ্ন আপনার শেষটা কোথায় মাটির নিচে ছাড়তে হবে দুনিয়া ছাড়তে হবে না এই তিনটা প্রশ্ন বারবার নিজেকে করবেন এই প্রশ্ন তিনটা করলে ওই তিনটা প্রশ্নের উত্তরের সুযোগ হবে আপনার জন্য সহযোগী হবে কে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ কেন একমাত্র তারে তারেব করার জন্যে শেষটা আমার হবে কোথায় এত কিছু যে বাহাদুরি এত কিছু এই সেই ওরে মারো ওরে পিটো অমুক তুমুক এই সেই দেখতেন না লড়াই দুনিয়ার এই সব কিছু শেষটা কোথায় ফেরাউনের শেষ কোথায় হয়েছে আবু জাহালের আবু আহবের কারণের নামুদের কোথায় চেষ্টা এখানে তো আমাকেও যেতে হবে ঠিক না সমস্ত তাহলে আপনার এই কবরের কথা যদি দৈনিক না ভাবতে পারেন তাহলে এই কবর কিন্তু আপনাকে আপনার এই কবরকে যদি বারবার ভাবেন প্রস্তুতি নেন আপনার অরিজিনাল ঘরের জন্যে তাহলেই তো আপনার এই ঘর তৈরি করতে পারলে আপনার এই দুনিয়ায় বাড়িটা কত জাকজমক করা যায় বাতি এটা ওটা মানে সিটিং ফিটিং কি বলে ওটাকে মাল মার্চ দেওয়া যায় তাই কবরের আপনার আসল বাড়ির কি মুকাইফ লাগাইছেন বাতি সেট করছেন কারেন্ট সেট করছেন ওখানে হাওয়া খাওয়ার ওখানে বিছানাপত্র ওখানে সবকিছু তবে এটা অনন্তকাল আপনাকে থাকতে হবে কেমন আগ পর্যন্ত এরপরে তাই কবরে আপনাকে প্রশ্ন করা হবে তৃতীয় প্রশ্ন মান নবীকে আদর্শ তোমার কাকে তোমার যা কিছু আল্লাহকে মানতে আল্লাহর সিলেবাস মানতে এই সিলেবাসটা কার মানতে তুমি মডেল ছিল কে তোমার আদর্শ ছিল কে দেখা দেখা রকম ফিরস হ্যাঁ তোমাদের উত্তম নমুনা কে মোহাম্মদ সাল্লাহামের মাঝে তাও রাসুলের মাঝে তাহলে মডেলটা কে ছিল যারা মানে না ওদের বাদ দেন যারা আল্লাহকে মানে মডেল কাকে মানে যার যার পীর जार जार संगठन नेता जार जर बाबदा एक भूल कर बुझेनामुकबास के बुझार सिलबास बुझारहल्लम के जत शिक्षक मानते ना पार्बे अपनार्भावना मुख्धि आशा नबी मोहम्मद आज हमें कुरानपुरी जार, जार मत बुझी हादीपुरी जार मत क्या जार मत दल हो क्यों दल क्या मत कैन पथ अपने आगे बोले आज अंक परीक्षा हाँ बोर्ड अंतर्भुक्त दस हजार स्कूल दस हजार स्कूले मन करें शिक्षक धरिधरल एक हजार ছাত্র ধরলাম পাঁচ লাখ অঙ্ক যে পড়াবেন এখানকার শিক্ষকরা সবাই একই পড়াবে না কি পড়াবেন একই না তাই মানুষের বানানো সিলেবাস মানুষ পড়ে মানুষ পড়াই একই আর আল্লাহর সিলেবাস যার যার খানকায় পড়ে তার তার মতো যার সংগঠন তার তার মতো যার দেশ তার মতো যার এলাকা তার মতো ওটা চিটাগাং ওটা কক্সবাজার ওটা দিনাজপুর ওটা ঢাকা আল্লাহ সিলেবাস দার মত হয় আর মানুষের সিলেবাস যেইভাবে তৈরি করেছে বোর্ড ওটাই থাকে কোনো পরিবর্তন নেই আজ আপনি সিলেবাস পড়লেন পড়ালেন ইচ্ছা মতো এই সিলেবাস যিনি যাঁর কাছে এসেছিল তিনি যেভাবে বুঝেছেন যে এইভাবে বুঝিয়েছেন ওর সঙ্গে আপনার সম্পর্ক নেই তাহলে কেউ যদি বোর্ড যেভাবে চেয়েছে এর যদি অনুযায়ী সে অনুযায়ী যদি ছাত্রকে না পড়ায় রেজাল্ট হলে কি হবে বলেন তো ছাত্র ফেল করবে শিক্ষকের কি চাকরি থাকবে মিষ্টি যাবে পরীক্ষার পরে নাকি জুতা নিয়ে যাবে হ্যাঁ তবে দুনিয়া যারা এখন যার যার মতো নিয়ে বোঝাচ্ছে এরা আখে পাবেন খোঁজ করে এদেরকে আপনারা दुनिया मेरे एक तो गायर राग झाल मिट्टी तुम बुझे नाई तुम दुनिया सिलेबास की, की हालचाचर ना किबास बुझे पड़े सिलेबास तुम कारो कार मत कर बजार एखान बेस् मुक्सिदुल मे दू क्लस कारुझो तुम्हें तुम शिक्षक छोड़ सिलेबास निजे एम शिक्षक दिए लेखापड़ा करते हमार शिक्षक मोहम्मद जे मोहम्मद के चिन्हे नाई जाने नहीं वंशर मानुष সেখানে তার কাছে নব্বাত এসেছে তের বছর এখানে এরপরে মোদিনাই দশ বছর এরপরে তিনি নব পেলেন ইকরা বিসম রব্বিক্লা খালাকা দিয়ে ইয়াঈহল মুদাসের কুমফের দিয়ে তিনি রাসুল হলেন এরপরে তিনি আসলেন কি তিনিপূর্ণ তার মাধ্যমে আল্লাহ করলেন এবং সেই দিন তিনি রেখে গেলেন তার তো ফি কামরাইন দুইটা মধ্যে তোমাদের দিন রেখে গেলাম এই দুইটাকে মজবুত করে আঁকড়ে ধরলে তোমরা পদভস্ত হবে না কিতাবুল্লাহ সন্নতি বা সুন্নত নবী আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নত এর মাঝেই ইসলাম দিন তোমাদের তাহলে এই শিক্ষাগুরুকে যদি আপনি না চিনেন না জানেন তার জীবনী জানলেন না পড়লেন না এটুকু জীবনী জানেন যে মাঝে মাঝে নাইচা দুরুদ শুরু করতে হয় ইয়া নবী সালামালাইকুম কবরে আসবে যে নবী মোহাম্মদ এইভাবেই তিনি দূরত পড়তে বলেছেন নামাজ পড়লেন ইচ্ছা মতো माधबर तरिकाई रसुलर तरिका बोलने कई नाको मजबाला जिकिर करल खानकार तरिकाइम्मद सल्लाम जिकिर आसबे मुख दिए नबी मोहम्मद सल्लाम आपनार चरित्र केक्टर कार मत इहुदे मत ख्रीस्टान मत एक जालेम मत যদি আপনার চিত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চরিত্র না হয় বলবে মুখ আসবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনার খাওয়া দাওয়া চলা ফিরা উঠা বসা আপনার জীবনের সব কিছু যদি মোহাম্মদাল্লামের মত করে না করতে পারেন মুখ চলে আসবে মোহাম্মদ অসম্ভব তাহলে প্রশ্ন তিনটা অত্যন্ত ছোট উত্তর ছোট কিন্তু এর বাস্তবতা অনেক লম্বা অনেক বড় আপনার পুরো জীবন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আর সিরাত আমরা আজকে মেয়েরাজ নবী মেয়েরাজ নিয়ে ব্যস্ত এই যে সাতাইশও আসবে কোথায় আছে রাসুল সরাসাল্লাম মেয়েরাজ মানাচ্ছে মেয়েরাজ নিদিষ্ট করেছেন সাতাইশ তারিখ আর তিনি পারেন রোজা দিনে নামাজ রাত্রে নামাজ পড়বেন দিন রোজা করবেন আর সিং আর সেমিনার আর আলোচনা এটা ওটা এসে আলোক বাতি আর বোরাক বানাবেন রাসুলের বোরাক ছিল গাধার চাইতে ছোট কচ্ছপের চাইতে বড় সাদা রঙের যার দৃষ্টি যে যত যে ততযুক্ত একটা করে পাপড় তো আপনি বরাক বানালেন সামনে একটা সুন্দরী নারী ঘরে না। তো ঢুকার প্রশ্নই উঠে না এটা কার কাজ করলেন শয়তানের কাজ করলেন এরপর আপনার মুখটি আসবে নবী মোহাম্মদ অসম্ভব তাহলে কেমতের দিন কি কবরের মাঝে আপনার মুক্তি দিয়ে আমার মুখ দিয়ে নবী মাহমদ তখনই আসবে আলাইস্লা সালাম যখন তার সিরাফ পড়বেন তিনি বাড়িতে কেমন ছিলেন বাইরে কেমন ছিলেন তিনি তার স্ত্রীর সঙ্গে ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুদের সঙ্গে বাজারে কেমন ছিলেন বিচার ফেসলাতে কেমন ছিলেন পক্ষপাতিত্ব করতেন কোরআদের সম্ভ্রান্ত ফ্যামিলির এক মহিলা চুরি করার কারণে আল্লাহ হাত কাটার অর্ডার দিলেন ওসামা বিন জায়েদকে রাসুল ভালোবাসতেন তার মাধ্যমে সুপারিশ নিয়ে আসা হল রাসুল রাগ হয়ে গেলেন আল্লাহর বিচারে সুপারিশ করতে আস শোনো যদি আমার মেয়ে ফাতেমা চুরি করতো আমি নিজের হাত দিয়ে আমার মেয়ের হাতটা কেটে দিতাম আর এখন নিজের আর অন্যের দল আর মত সব অন্যের দলের হলে যত পারো না হলে ওরে চাপাই দাও আর নিজের হলে হলে ওরে কি ছাড়াই দাও নিজের ছেলে মেয়ে স্বজন হলে তাহলে আমরা আমাদের জীবনের আমাদের নেতা মানে আপনার সংগঠনের নেতা যেমন নেতা রাসুল একজন নেতা রাসুলকে নেতা বলার বেহাদবি চরম বেহাদবি রাসুল আর নেতা এক জিনিস। আগ রাসুলকে যার যার মতো করে আমরা ভেবেছি বুঝেছি মতো করে বানিয়েছি না আমার জীবনের আদর্শ যিনি মহামানবাস আমার জীবন আমার অর্থ টাকা পয়সা ধন দৌলত আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন বাবা মা এই পৃথিবীর সবার ঊর্ধ্বে তাকে ভালোবাসতে হবে এই ভালোবাসা কি সত্যি রয়েছে না মিষ্টি খাওয়ার জন্য ভালোবাসা মেয়াজ মানাবেন রাসুলের ভালোবাসার জন্য না পকেট এবং পেটের ভালোবাসার জন্য। মিলে ঈদে মিলাদবী করেন কি জন্যে রাসুলের নাম দিয়ে দুরুসরী পড়েন কি জন্যে তাহলে এইভাবে বলবেন আমার মুখ দিয়ে চলে আসবে নবী মোহাম্মদ অসম্ভব তাহলে বন্ধুগণ বাস্তবতে আসতে হবে আমাদেরকে প্রশ্নপত্র ফাঁস কোশ্চিন আউট অত্যন্ত ছোট্ট কোশ্চিন মার রব কোশ্চিন মার রব্ব কা উত্তর ছোট আল্লাহ ইসলাম মোহাম্মদ এটুকু বললেই উত্তর যথেষ্ট এই তিনটা শব্দ কি মুখ দিয়ে আসবে যতনপদের বাস্তবতা আপনি দুনিয়ায় না করবেন এই জন্য আসুন পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়ে গেছে এরপরে যদি ফেল করেন তাহলে তার করার কিছুই নেই এমন একটা সুযোগ মহান রব্বুল্লা আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন এবং সেই রবের পরিচয় আমরা জানি তাঁরই জন্য যা করা তা করি দিনের সঠিক পরিচয় জানি এখান থেকে আর ওখান থেকে রাস্তাঘাট থেকে ইসলাম শিখবেন না অনেকে বিভিন্ন ধরনের আজুবাজু প্রশ্ন করেন আজু কথা বলেন লোকে বলছে শুনেছি এই জায়গায় জেনেছি কইছে রাস্তাঘাটের নাকি ইসলাম যার যার ইসলাম ইসলামটা একটা সুনির্দিষ্ট তার স্থান আছে তার অবস্থান রয়েছে সেখান থেকে আপনাকে ইসলাম নিতে হবে রাসুল্লাহ আপনাকে সঠিকভাবে জানতে হবে রাসুলের দায় হক আমাদের প্রতি কি জানতে হবে সিলেবাস পড়ে এর কি করতে হবে কি ছাড়তে হবে জানতে হবে আল্লাহর পরিচয় জেনে আল্লাহর জন্য কি করতে হবে কি ছাড়তে হবে করতে হবে এভাবে যদি আমরা আল্লাহ রব্বুল আলমিনের সঠিক পরিচয় এবং তার সঠিকভাবে হক আদায় করি দিনের পরিচয় এবং দিনের হক আদায় করি রাসুলের সঠিক পরিচয় এবং তার হক আদায় করি তাহলেই আমরা কবরে বলতে পারব মা রব্বকা প্রশ্ন হলে রব্বি আল্লাহ মা দিন ওল ইসলাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করবেন কথা থেকে শিখেছি তাহলে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব পড়ি তাহলে আল্লাহর কিতাব যে পড়বে না পড়লে হবে না মানতে হবে তাহলে এই আল্লাহর কিতাবেই দিনের মাঝে কোরআন সন্না দুটি আল্লাহর পক্ষ থেকে আসে এটা যখন পড়বেন আল্লাহর সঠিক পরিচয় আল্লাহর হকাদা করতে পারবেন সঠিক দিনও জানবেন সঠিক দিনের হকাদা করবেন সঠিক মোহাম্মদকে জানবেন এবং তার হকাদা করতে পারবেন খুব সহজে উত্তর হয়ে যাবে এরপরে আল্লাহ বলবেন ফফরিসুল্লাহ এরপরে জান্নাতের দরজা খুলে দাও জান্নাতের আবহাওয়া দিয়ে দাও তাকে এ করে দাও চোখ যত দূর যায় ততদূর তার কি করো কবরকে প্রশস্ত করে দাও এইভাবেই কেমন পর্যন্ত যার কার তার আল্লাহর কাছে এটাই চাইবে আল্লাহ আবার দুনিয়া পাঠাও আমি আরও ভালো কাজগুলি করি আসি শহীদরা বলবে আবার পাঠাও আল্লাহ আমি আবার মৃত্যু হই এই রোডমাস্টার শহীদ আর সঘোষিত শহীদ না নাম্বারিং শহীদ না অরিজিনাল শহীদ এটা ছোটখাটো ব্যাপার না এই জন্য আজ আমাদের কবরের তিনটি প্রশ্নের প্রশ্ন তো আমরা জেনে ফেলেছি উত্তর জেনেছি কিন্তু বাস্তবায়ন হল মূল জিনিস আমরা যেন এই তিনটাকে সঠিকভাবে বাস্তবায়ন করে কবরের এই প্রশ্নের উত্তর দিয়ে পাশ করি আর এখানে পাশ করলে বাকি যত মঞ্জিল আছে তারা যত মঞ্জিল আছে সব পাশ আর ফেল হওয়ার কোন আশা নেই আল্লাহরি আমাদেরকে সেই তফিক দান করুন আমি আপুলকে রহমতুল্লাহ